শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরকে সহজিয়াগণ আমাদের লোক বলে মনে করেছেন সহজিয়াগণ আমি গৌরিয়া মঠের কট্টর কিছু কথা আলোচনা করার দায়িত্ব পেয়েছি গুরু বৈষ্ণবরা আশীর্বাদ করবে যেন। তোমাকে এই সবগুলো বলতে হবে শ্রীর সন্তগোষ মহারাজ শিরা ত্রিবিক্রম মহারাজ শিল বন বাবা বহু বহু বহু শ্রীরভক্তিপাল তীর্থগো স্বী মহারাজ যত বৈষ্ণব আছেন গুরু মহারাজ ভক্তিনীলা গিরি মহারাজ সত্যগোবিন্দ মহারাজ যত অনেক অনেকগণ তারা সব আশীর্বাদ করে বলেছেন তোমাকে এসব কথা বলতে হবে আমি জানি তোমাকে অনেকে পছন্দ করবে না কিন্তু ভগবান তো তোমাকে পছন্দ করবে এগুলো বলতে হবে তোমার তো কোনো স্বার্থ থাকা উচিত নয় যদি কোনো স্বার্থ আমার থাকে তাহলে সত্য বলবার জন্য আমার ভিতরটা কাঁপবে যার বিন্দুমাত্র স্বার্থ হৃদয়তে থাকে সত্যি কথা বলবার যোগ্যতা তার থাকে না সে মনোহলানো কথা বলবে কিন্তু হরি কথা মানে হলো আপনার অসুস্থতা আপনি যে রোগগ্রস্ত আপনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন ভবরোগ এই রোগটাকে যদি সারিয়ে দিতে না পারে সেই সাধু সাধু নয় বুঝলেন যে এই ভবরোগকে সারিয়ে দিতে না পারবে সে সাধু পদপাচ্ছ আবার দুটো হতে পারে যিনি সাধুর কাজে এসছেন তিনি কপটাতা করে এসছেন সাধু পারে সারাতে কিন্তু সারাতে চায় না সে ভেতরে যে ক্যান্সারটা রয়েছে কুষ্টটা রয়েছে এটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছে সেই সন্ন্যাসী তার ভেতরে কুষ্ট রয়েছে ওটাকে চাপা দিয়ে সুন্দর একটা নতুন কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে এমন ভেতরে কিছু নয় মহাপ্রভু এগুলো সুন্দর উদাহরণ দিয়েছেন বলছেন একটা সুন্দরী রমণী অপূর্ব কিন্তু তার যদি একটা শ্বেতকুষ্ট হয় কোনো শরীরে কোন স্থানে সেটা সে প্রকাশিত যদি হয়ে পড়ে তার যতই সৌন্দর্য থাকুক কার কোনো লাভ হয়নি মহাপ্রভু এই উদাহরণ দিয়েছেন এক শ্বেতকুষ্ট তার সমস্ত সৌন্দর্যটাকে একেবারে জলে ফেলে দিল সেরকম তোমাদের যদি শরণাগতি না থাকে ভালোবাসা না থাকে গুরুবৈষ্ণবের প্রতি সমস্ত জলে ফেলে দেওয়া হয় গেল কোনো লাভ হল না বক্তিমনাথ ঠাকুরকে বাধা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছিলেন প্রচুর কিন্তু বাধা দিয়ে কিছু করতে পারেন নাই ভক্তিবিনো ঠাকুরকে যারা সহজিয়া যারা সন্ন্যাস আমার মতো বেশ গ্রহণ করে যারা গোপনে অত্যাচার করছেন আপনারা এক একটা সূক্ষ্ম ব্যাখ্যা আমি কতদিন বেঁচে থাকবো জানি না সমগ্র জীবনে যদি গৌরী মঠের গুপ্ত কথাগুলো বলতে আরম্ভ করি তাহলে আমার এরকম যদি এইরকম জন্ম আমি কোটিবার লাভ করি তাহলে আমি গৌরী মঠের কথা বলে শেষ করতে পারব না এক একটা কথার যদি সূক্ষ্ম বিশ্লেষণ করি এই কেন বললাম আপনার আতঙ্ক এসে যাবে সত্যি তো তাই এরকম বেশ পর গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি গোপনেতে যদি অত্যাচার আমি করি এই সব ব্রত পালন করার কোনো অর্থ নেই আমি সন্ধ্যেবেলা পুরুষোত্তম ব্রতের মহিমা আলোচনা করব গৃহস্থ ব্যক্তি ত্যাগী ব্যক্তি বানপ্রস্থি তাদের প্রত্যেকের কি দায়িত্ব কীভাবে এই পুরুষোত্তম পালন করলে সে এক পুরুষোত্তম ব্রত পালনের দ্বারা ভগবানকে লাভ করে যাবে এক পুরুষোত্তম ব্রত কী করে হতে পারে হাউ ইজ দ্যাট পসিবল এটা আমি সন্ধ্যেবেলা পুরুষোত্তম ব্রতের মহিমা আলোচনা করব আমার এই সমগ্র মন জুড়ে যদি ভগবানের সত্তা না থাকে ভগবানের চিন্তন না থাকে আমি যদি বদ্ধ ঘরেতে কোনো একটাও যদি অন্য চিন্তা আমার মাথায় চলে আসে তাহলে আমার ব্রুত নষ্ট হয়ে গেল যেখানেই আমি থাকবো সেখানে যদি আমার সঙ্গে বৃন্দাবন না থাকেন আমি যদি বৃন্দাবনে না থাকি আমি কোন শিলিগুড়ির কোন কোন একটা গ্রামেতে কোন একটা ঘরেতে নেই এটা আমি ব্যসাশনে বসে বলছি কত বড়ো সাহস আমার আমি কোন একটা বদ্ধ ঘরেতে নাই যদি থাকতাম তাহলে আমার সাহস হতো না আপনাদের সামনে এত বড়ো সত্য কথাগুলো বলা। সমগ্র এন্টায়ার এন মন আমার সমগ্র হৃদয় জুড়ে যদি বৃন্দাবন বিরাজ না করে যদি গৌর হরি আমায় কৃপা না করেন তাহলে আমার এই পুরুষোত্তম পালন করার কোনো যুক্তি নেই কোনো লাভ নেই আলোচনা প্রসঙ্গে আমি বলতে চাই অনেক ব্যক্তি ছিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরকে আমাদের দলের লোক ইনি হচ্ছেন ভক্তিম আমাদের দলের লোক আপনারা কেন টানা গ্রেন করছেন ইনি তো আমাদের দলের লোক আর তোমাদের দলের লোক ঠিকই ওই দেখেন না কত রাগানুগা কীর্তন লিখেছেন জানেন না হ্যাঁ জানি তো কিন্তু আপনার মতো তো বুদ্ধি আমার নাই এই বুঝতে পারি নাই রাগানুগা কীর্তন লিখেছেন উনি ওই জন্য আপনি আপনাদের দলের লোক আমি তো শুষ্ক লোক আমার রসকস নাই কিছু এখানে কালকে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম বৈষ্ণবের বঞ্চনাময় স্বরূপ আর বাস্তব বাস্তবস্বরূপ শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরের চরণের আশ্রয় নিয়েছেন বলে দাবি করছেন এরকম ছয় শ ব্যক্তি বঞ্চিত হয়েছেন শ্রীরা ঠাকুরকে চিনতে পারেন নাই ঠাকুর রাগানো ভজনের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো দিয়েছেন এইসব ব্যবস্থাগুলো কার্তিক মাসেতে পুরুষোত্তম ব্রতেতে অনেক গভীরভাবে আলোচনা করা উচিত কিন্তু আপনাদের সেই বয়স হয় নাই বয়স মানে দেহের বয়স নয় বাস্তবিক যোগ্যতার বয়স সেটা হয় নাই বলে আমি এই সব কথা সেরকমভাবে আপনাদেরকে সে উাপন করব না যেরকম যোগ্যতা সেরকম অনুপাত আমি আলোচনা করে থাকি নিয়ম ছিল সচিদানন্দ ভক্তিমেন্দু ঠাকুর যখন জাম কীর্তন আদি লিখলেন সেই সব কীর্তনতি যে অষ্টকালীন লীলা আদি ভগবানের অপ্রাকৃত বিলাসগুলি লিখেছিলেন অনেক তা শিষ্য ব্রুব যারা আমি সচিদানন্দ ভক্তিম ঠাকুরের আশ্রিত বলে দাবি করছেন তারা ঠকে গেছেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে কোনো এক তীর্থ ঠাকুর আমি নাম বলবো না নাম বললে তাকে অপমান করা হয় তার চরণামার দণ্ডব তিনি শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরের আশ্রিত বলে দাবি করেন আমি ছিল সচিদানন্দ ভক্তিমোয় ঠাকুরের আশ্রিত একজন শিল ভক্তিবীনদ ঠাকুর ১৯১৪ সালের আষাঢ় মাসের কালকে দিনে কালকে তিথিতে তিথি আমরা ডেট গুনি না তিথি তিথিটা কালকে চলে গেছে সেই তিথিতে আবির্ভাব হয়েছিল তিনি চলে যাওয়ার অনেক পরে যোগপীঠ মন্দিরের মন্দির হয়েছিল যদিও শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যোগপীঠ মন্দিরকে নির্দেশ দেখিয়ে দিয়ে গেছিলেন এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজ সেখানে নৃত্য করেছিলেন এবং বলেছিলেন এটিই গৌরাঙ্গের আবির্ভাবের ভিটে কিন্তু সচিদানন্দ বকৃনাথ ঠাকুর দেখিয়ে গেছেন সব কিছু হয়ে গেছে কিন্তু ঠাকুর প্রকটকালীন অবস্থায় সেখানে মন্দির যোগপিট মন্দির যেটা সখীচরণ দাস বাবাজি মহারাজ যে করেছেন সেটা তখন প্রকট হয় নাই উনিশশো সালে হয়েছিল আমার যদ্দূর আমি ভুলবো না মোটামুটি মনে আছে জন্মাষ্টমী তিথি বোধ হ্যাঁ হয়েছিল সেই সময়তে সেই তীর্থ ঠাকুর আমি পুরো নাম বললাম না কোন এক তীর্থ ঠাকুর ছিল ঠাকুরের আশ্রিত বলে দাবি করেন তিনি ওই যোগপীঠ মন্দির প্রতিষ্ঠায় ছুটে এলেন নেমন্ত্রণ পেয়ে তিনি ওই ওখানে সেই প্রভুপাত চৈতন্য মঠ তখন প্রতিষ্ঠা হয়ে গেছে চৈতন্যমট আগে হয়েছিল যোগপীঠ যদিও স্থান নির্দেশ হয়েছিল কিন্তু ওই মন্দিরটা পরে হয়েছিল অল্পের ওপর কিছু চলতো সেখানে সেবা পূজা সেখানে ভক্তিত ঠাকুর এসে সেখানে অতিথি হিসাবে এলেন ইনভাইট ইনভাইটি নিমন্ত্রিত হয়ে এলেন সেখানে সেখানে তিনি কীর্তন করতেন আর বহুপাথ হরি কথা বলতেন হঠাৎ একদিন সকালবেলা তিনি রাই জাগো রাই জাগো বলে একটা কীর্তন শুরু করলেন সঙ্গে সঙ্গে পরম পুজোর কেশবশ্রী মারা বিনোদা যেকে আপনারা পরম পুজোর কেশব গশ্বী মহারাজ বলেন তিনি হচ্ছেন আমার প্রাণ আমি যদি হৃদয়টাকে কাটতে পারতাম বদ্ধজী পারি না তাহলে দেখাতে পারতাম পরম পুজোর কেশবগশ্বী মহারাজ আমার কোথায় বসে রয়েছে। আনন্দে আটখানো হয়ে গেলাম ওই কথাটা শুনে ওই কেশব পরম পুজোর কেশব গোশ্বী মহারাজ যাকে আপনারা বিনোদা বলে তখন পরিচয় ছিলেন বিনোদা যেহেতু তিনি জ্যেষ্ঠ তাকে মানা করতে পাচ্ছেন না কেন এই কীর্তন করেছেন বহুপাদের সিদ্ধান্ত বিরোধ তিনি ছুটতে ছুটতে বাচ্চা ছেলের মতো চলে গেলেন কোথায় তখন বয়স অল্প ছিল দৌড়ে চলে গেলেন চৈতন্য মঠে গিয়ে বহুপাদের ওখানে বহুপাত যেখানে ভজন করছিলেন ভক্তিবিজয় ভবন সেখানে দরজায়ের কাজে ঠকঠক করে দরজা করে দণ্ডবোধ করে বহুপাত ওখানে দেখুন কীর্তন করছে রাই যাগো রাই এই কীর্তন হচ্ছে ওখানে বহুপাত তাই নাকি চলশ্রিগিরি ছুটে এলেন এসে সঙ্গে সঙ্গে এখানে এসে বাধা দিলেন এই কীর্তন এখানে করবেন না কোন এক যিনি নাম তার তিনি চুপ হয়ে গেলেন এখানে এই কীর্তন চলবে না কারণ এখানে রাধারানীকে মেয়ে ছেলে হিসাবেই দর্শন করে লোকে রাধা গোবিন্দ যে অভিন্ন এটা একটা মেয়ে ছেলে একটা একটা ব্যাটে এরা আবার কি করে একা একা ঘরে এই বুদ্ধি চলে আসে পাশবিক বুদ্ধি তাদের এত নিকৃষ্ট বুদ্ধি তারা এত পতিত যাদের কাছে কোনো রসের কথা এমনকি জামকীর্তন করতেও আমার লজ্জা হয় এই নিয়ে অনেক আন্দোলন হয়ে গেছে আমার বিরুদ্ধে এই কথাগুলো বোঝাতে গিয়ে আমি বোঝাতে পারিনি হয়তো আমারই অযোগ্যতা তারা আন্দোলন সৃষ্টি করেছেন বলছেন তিনি জামকীর্তনে বাধা দেন তিনি বৃন্দা দেবীকে মা বলতে বাধা দেন সব বলে আমার বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু আমার কিছু হয়নি আমার শরীরে একটা লোম যেরাম আছে সেরামি রয়েছে আমি অর্থপ্রাপ্তির আশায় তাদের দল করব বলে সেই কথাগুলো মেনে নেই না আমি বলছি যা বলেছি মুখ দিয়ে সেটা আমি বলি নাই ভগবান বলিয়েছেন সেটাই ঠিক যা খুশি তোরা তোমরা করে নিতে পারো কিছু যা আছে না তোমাদের যা খুশি করে নিতে পারো আমি সিদ্ধান্ত বদলাবো না বৃন্দা দেবীকে মা বলা যায় না নমনে নমনে মাইয়া গান গাইবেন না রাধা রানীকে মা বললে মা বাবার লীলা তো দর্শন করতে পারেন না আপনারা সেই জন্য রাধাগোবিন্দ ভগবান রশিক শেখর রাধা গোবিন্দের সঙ্গে কি রসময় সম্বন্ধ সেটা বুঝতে গেলে কোটি কোটি জন্ম অপেক্ষা করতে হবে আবার এমনও হতে পারে এই জন্মই পারলেন হতে পারে যদি কৃপা পেয়ে যান কিন্তু এই ছোট নরকের দর্শন নিয়ে কখনো ভগবানের কাছে পৌঁছানো যায় না রাধাগোবিন্দের পূজা করা যায় না হয় না ওই জন্য একলা গৌরাঙ্গ বা পঞ্চদত্ত গৌর গদাধর এগুলো পুজো করাই ভালো রাধা গোবিন্দের করতে পারবেন না জানে না বৃন্দাদেবী হচ্ছে সখি রাধারানীর কৃষ্ণ তো সখী কিছু কিছু সখী আছেন তারা কৃষ্ণ এবং রাধা দুজনের সমান ভার আছে এইসব কথা আমি তুলব না এখানে সাধারণ জায়গা অত্যন্ত উচ্চ জায়গা যদি হয় গোপনে সেগুলো আলোচনা করতে পারি বৃন্দাদেবীকে মা যায় না মা বললে পরে তালে ভক্তির ব্যাঘাত হবে অর্থাৎ আমি গৌরী ভক্তি হবেনা হ্যাঁ মা বলা যায় তুমি যদি বৈকুণ্ঠ জগতের ভজন করে থাকো অর্থাৎ ঐশ্বর্যময় জগতে বৃন্দা দেবীকে মা বলো যা খুশি বলো আমার কিছু যায় সেখানে বলা যায় চন্দ্রশেখর বলে একজন আছেন চন্দ্রশেখর ও মাইয়া বলে আমাকে বলছেন চন্দ্রশেখরজি মা বলেছেন চন্দ্রশেখরজি কে সেটার খবরটা আগে নাও চন্দ্রশেখরজি আমাদের গৌরীয় মঠের রসিক ভক্ত ছিলেন না তিনি ছিলেন অন্য সম্প্রদায়ের কোন হতে পারে তিনি হয়তো বৃন্দাদেবীকে রাধারানীকে মা হিসেবে দর্শন করতে পারেন তার পক্ষে লেখাটা অন্যায় নয় কিন্তু আমরা সারস্বত গৌ সম্প্রদায় ভক্তিবিন ধারায় কখনো এটা মেনে নিতে পারব না এটা হয় না এই সব কথা সত্য কথা বলতে গিয়ে কেউ বুঝতে পারেননি যাই হোক জামকীর্তনে বাধা দিতে চাই না জামকীর্তনে আমি বাধা দিই নাই আমি পরম পূজার কেশব গোস্বীমায় এই কথাটা খালি বলেছিলাম যে জামকীর্তনে আমাদের বাস্তবিক অধিকার নাই ভাগবত কথা শুনতে থাকো কোনো সময় যদি যোগ্যতা হয় তাহলে করা যায় তথাপি আমাদের গুরুবর্গ যদি বিধান দিয়ে থাকে তাহলে কীর্তন করতে পারো কিন্তু কীর্তনের সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল লাগবে এই লীলা চিন্ত আর কর সংকীর্তন লোকগুলো এতটাই মূর্খ আমি অবাক হয়ে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মতো এত বড় বিদ্যান এত বড় ভক্তিমান কেউ নেই কিন্তু বর্তমানে আমি এত লজ্জিত যে এই কথাগুলো বোঝবার মতো কেউ নেই কেউ বলছে না কেউ বলতে চাইছে না সবাই সভাটাকে মাতিয়ে দিতে দিয়েছে কতটা প্রণামই করবে আমার এই সত্যি কথাগুলো বলছে না যেখানে ভক্তিম ঠাকুর জামকীর্তনের কথা বলেছেন কিন্তু তোমাকে বলেন নাই যদি অধিকার ভেদে তোমার অবস্থাটা হয়ে থাকে তথাপি সেখানে কীর্তনে ভক্তিম ঠাকুর লিখে দিয়েছেন এই লীলা চিন্ত আর করো সংকীর্তন এই দুটোর একটাও কি তোমার দ্বারা হয় এই দুটোর একটাও কি হয় এই লীলা চিন্ত তুমি কি করো তুমি কি পারবে তুমি কি পারবে একটা ঘরের মধ্যে থেকে পুরো গোবর্ধন বৃন্দাবনটাকে পরিক্রমা করা গোবর্ধনটাকে পারবে তুমি ক্ষমতা আছে একটা বদ্ধ করে তোমাকে তালা দিয়ে দেব তুমি সেই ঘর থেকে পারবে তুমি পুরো বৃন্দাবনকে পরিক্রমা করে আসতে গোবর্ধন বৃন্দাবন রাধাগ সব তীর্থ তোমার কাছে সব পারবে ক্ষমতা আছে পারবে বদ্ধ অবস্থায় কোন মতেই এইসব করতে পারে না এতই জড়ো অবস্থা জড় বিষয় ছাড়া বিন্দুমত্ত অন্য কিছু চিন্তা করতে পারেন না সেই তাদের হাতে ভোজন তাদের কোন কিছু শুদ্ধ বৈশ্বমের গ্রহণীয় নয় এতে রাগের কিছু নেই তার ভজনের ক্ষতি হয়। এই তাকে যোগ্যতা দেবে কোনোদিন তোমার যোগ্যতা তোমাকে আবার তুমি যদি কিছু তাল কিন্তু সেগুলো স্পর্শও করতে নেয় গুরু বৈষ্ণব ভজন বুঝতে পারে যদি কার হাতে খায় সঙ্গে সঙ্গে আজকে নামে এই ক্ষতি হচ্ছে সঙ্গে অনুভব হয়ে যায় ওই ছেলে খেলা নাম তো জামকীর্তনের বাধা আমি দিই নাই আমি বলেছিলাম এই লীলা চিন্তু আর কর সংকীর্তন ভক্তিমী ঠাকুরের কথাই বলছি ভক্তিমণী ঠাকুরের কথা বলা মানে ভক্তিমেন ঠাকুর কত লম্বা ছিলেন কত মোটা ছিলেন এইসব নয় ভক্তিমেনীর ঠাকুরের সিদ্ধান্তের কথা কেশব কুস্বীরা তাই বলতেন বৈষ্ণবের আলোচনা করতে গেলে ভগবানের তিথি আলোচনা করতে গেলে বৈষ্ণবের কোনো কথা আলোচনা করতে গেলে সেখানে দুটো দিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে তার ভৌম বিচার সংক্রান্ত তিনি কোথায় আবির্ভাব হয়েছিলেন কিভাবে বড় হয়েছিলেন এগুলো অন্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট আর মরপোলজিক্যাল অ্যাসপেক্ট দুটো আছে। যারা ওই জড় বিষয়গুলো নিয়ে খালি ভক্তিমথ করে ছেলে ছিলেন ওই প্রভুপাল এইসব কথা বলেন তাদেরকে আমরা গৌরী ও বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কার করতে চাই অন্তত বহিষ্কার করবো না যদি তিনি ব্যাসনে না বসেন ওইখানে বসো দূরে কুকুরের মতো বসে আসল কথাগুলো শোনো গৌরীয় মঠের তারপর তুমি কথা বলবে তার আগে একটা কথা বলো না গৌরী মঠের বদনাম তোমরা রটাবে আমি ছেড়ে দেবো যদি নিজেকে আমি সত্যি সত্যি পরিচয় দিয়ে থাকি গুরু বৈষ্ণবের কুকুর বলে তাহলে কুকুরের কাজ হলো ঘেঘ করা আমি আমি তো ছাড়ব না পুরো গৌরী বৈষ্ণব সমাজে তোমরা অপমান করছো অধঃপ্রথম হয়েছে বলে তোমরা প্রমাণ করছো তোমাদের নৈতিক চরিত্র সমস্ত ব্যবহার আচার ভ্রষ্টাচার করছো আর বলছো আমরা গৌরীয় মঠের এই কথাটা আমি মেনে নেব না আমি চিৎকার করে যতক্ষণ প্রাণ থাকবে সবাইকে চোখে আঙুল দিয়ে দিকে তো দেখুন এরা কেউ গৌরীয় মঠের নয় এরা মিথ্যে কথা বলছে সমস্ত মিথ্য কথা বলছে এরা কেউ গৌরীয় মঠের নয় গৌরী মঠের দেখতে হলে পরম পুজোবাদ কেশব গোসি মহাজকে দেখুন পরম পুঁজিবাদ বামনগুসি মহাজকে দেখুন পরম পুঁজিবাদ ভক্তিপ্রমদ পুরী গোস্বী মা এদের দেখুন এরা গৌরীয় মঠে এ সম্বন্ধে আমি বিস্তৃত সভায় অনেক আলোচনা করবার ইচ্ছা আছে কিন্তু আপনারা যদি পরিস্থিতি দেন এবং ভগবানের যদি অনুমোদন হয় তবে সেখানে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম যে জাম কীর্তনে আমি বাধা দিই নাই পরমপার কেশব প্রশ্ন আনুগত্য খালি কথাটা বলেছিলাম বাস্তবিক পক্ষে জামকীর্তন অধিকার না হলে হয় না তথাপি যদি গুরু বৈষ্ণব অনুমোদন করে দেন ঠিক আছে করতে থাকুক কিন্তু করার সঙ্গে সঙ্গে তোমাকে শুদ্ধ গুরুবৈষ্ণবের বাস্তব আনুগত্যে এই কীর্তনগুলো করতে হবে এ সম্বন্ধে ভাগবতের কথাতেও আমি উত্থাপন করেছি এবং করব। যে পরীক্ষিত মহারাজ তার সম্বন্ধে ভাগবতের অনেক জায়গায় চার পাঁচ জায়গায় বলা আছে এসো মহাভাগবত পরীক্ষিত মহারাজ মহাভাগবত তাই বলে পরীক্ষিত মহারাজের রাসলীলা সোবর্ণের অধিকার নাই কিন্তু রাসলীলা সোবর্ণের অধিকার দিয়েছিল কে সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী তাকে অধিকার দিয়েছিল রাত্রীরা শ্রমণ করেছিলেন। এবং তারপর যে প্রশ্নগুলো তার উত্তর যদি শবনের ইচ্ছা থাকে তাহলে গুপ্তভাবে কোনো জায়গায় ডেকে বাইরের লোক যেন বিরক্ত না করে দরজা বন্ধ করে দিয়ে এইসব কথা শুনবেন কি বাজারে এইসব বলবো। কিছু ম্যাথরের কাছে ম্যাথর মানে জগতের জঞ্জালগুলো কুড়ায় তাদের কাছে কী কথা আলোচনা করব শোভনের লোক কই বাস্তব কথা লোকই নাই যাই হোক এখানে প্রশ্ন হলো গুরু বৈষ্ণবের শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যন করে বাস্তব শরণারতীর সঙ্গে কিন্তু এই লীলা চিন্তা আর করো সংকীর্তনকে সংকীর্তন করতে হবে সংকীর্তনের বলো সংকীর্তনের মানে কি কোনো একটা লোককে ডাকুন সংকীর্তনের মানে বলুন হ্যাঁ অনেক কথা তো বলবার সুযোগ নেই তোমার কীর্তন যদি ভগবানকে বিগ্রহ থেকে বৈকুণ্ঠ থেকে টেনে নিয়ে আসে সেটা সংকীর্তন বোঝাই গেল সংকীর্তন বোঝাতে গিয়ে আমি চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদনের কথা বলব মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনাতে তার ভক্তগণকে নিয়ে দরজা বন্ধ করে যে সংকীর্তন করতেন তাতে গৌরহরি সাক্ষাৎ কৃষ্ণ তো বটেই আরেক স্বরূপে কৃষ্ণ আবির্ভাব হয়ে যেতেন যেটা নারদজি বলেছিলেন মদভক্ত যত্র আয়ন্তী তত্ত্ব তৃষ্ঠা আমি নারদ হে নারদ আমার ভক্ত যেখানে কীর্তন করে সেখানে আমি পৌঁছে যাই তাহলে আমি কি করে বলবো তুমি সংকীর্তন করেছো খোলটাকে ফাটিয়ে দিলে করতালটাকে ভেঙে ফেললে ততই ভগবান সন্তুষ্ট হলো না তোমার সংকীর্তন হলো না তুমি হচ্ছে চুক্তি করেছো আমি দুপুরবেলা প্রসাদটা পাবো অতএ সকালে একটু কীর্তন না করলে কি বলবে এই কী করেছিস কর্তালটাকে ঠুকে দিলে ওই জন্য বৌবা অত্যন্ত লজ্জার সঙ্গে বলেছিলেন যত ছিল ন্যাড়াবুনে সব হলো কীর্তনে কাস্তে ভেঙে গড়লো করতা। কাস্তেগুলোকে গলিয়ে করতাল তৈরি করল চাষবাস করতো কীর্তন তাদের কিছুই বোঝে না আরম্ভ করছে সেটা হয় কাস্তে ভেঙে গড়লো করতাল যত ন্যাড়াবুনে ন্যাড়াবুনে মানে যারা বিষয় জঙ্গলে ঘোরে ন্যাড়াবুনে মানে আমি চাষিদের নিন্দা করছি চাষিদের পায়ে ধরি কেন ওদের জন্য তো জালগাম খাই আমার কথার মানে বুঝবে না লোকে চাষিরা বলবো এই তো মার নিন্দা করলো চাষিদের না চাষি মানে যারা বিষয়ে চাষ করছে বসে বসে হ্যাঁ চার থেকে চুয়ান্ন টাকা করবো চুয়ান্ন থেকে চুয়াল্লিশ টাকা করবো এই চুয়ান্ন থেকে আরো চৌষট্টি করবো বাড়াচ্ছে লাখে লাখে যেন বাড়তে থাকে সম্পত্তি এই বুদ্ধি যাদের তারা হচ্ছে চাষি গ্রাম গ্রাম্য চাষী গ্রাম্য মানে গ্রাম্য বিষয়ে রমণ করছে সেই জন্য বহুবার বলছেন যে এদের দ্বারা কি হবে এদের কীর্তন হবে তো কীর্তনে কর্তাল ভেঙে ফেললেও কিছু হবে না যে সারে গা মা পাদান করলেও কিছু হবে না হারমোনিয়াম বাজিয়ে কিছু লাভ নেই কিন্তু আবার প্রভুপাদের সময় যে কীর্তন হয়েছিল যখন চৈতন্য মঠ প্রথম স্থাপিত হয় কোথায় উল্টোডাঙ্গা জংশনে এক নম্বর উল্টোডাঙ্গা জংশন সেই ভাড়া করা ঘরে গৌরীয় মঠ স্থাপন হয়েছিল আর কেশব কশি মহারাজ প্রকাশ করেছিলেন গৌড়ীয় বেদান্ত সমিতি বোস পাড়ালেন আমার অত্যন্ত পরিচিত জায়গা ছোটবেলাকা সেইখান থেকে তিনি গৌরী বেদান্ত সমিতিকে জগতের কাছে প্রকাশ করেছিলেন বদ্ধজীবের কর্ম নয় মন্দির ফন্দির করে ফেল হবে না বিপদ হয়ে যায় বন্ধনের কারণ হয় যাই হোক এখানে প্রশ্ন হলো এই যে কথাটা বলবার জন্য এটা উত্থাপন করলাম সেই উল্টোলেঙ্গা জংশন থেকে যেদিন রাধা বিনোদ বিগ্রহ রাধা বিনোদ প্রাণ ওইখান থেকে বিগ্রহ যখন এখানে বাগবাজার গৌড়ীয় মঠে গৌরীয় মিশনে যেদিন নিয়ে আসা হলো গৌরী মঠ এখানে যে প্রতিষ্ঠা হল যতদিন পৃথিবী থাকবে আমি বড় কথা বলছি না যতদিন পৃথিবী থাকবে ধ্বংস না হবে পৃথিবীর ইতিহাসে এটা একটা রিমার্কেবল ইনস্ট্যান্ট পৃথিবীর ইতিহাসে এটা একটা ছাপ্পা মেরে রয়েছে কেউ ভুলতে পারবে না বহুবার সামনে ওই ছবিটা গৌরীয়তে আছে কিন্তু তখনকার দিনে তো আর এইসব আমাদের মতো এর একজন খুঁজখুঁচ করে ফটো তুলে ফেলে তখনকার দিনে এরম ছিল না অতি কষ্ট করে যদি থাকতো আমরা যে কত লাভবান হতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আর আমাদের মতো ছোটো খাটো মানুষ তাদের ছবি বাইরে বেরোচ্ছে লজ্জার ব্যাপার ভালো না হরি কথা চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন যা তাও নাই মামার থেকে কানামা ভালো কিছু জানি না তাও হচ্ছে সে পৌপাদের পছারি তো সেখানে উল্টাডেনিং জংশন থেকে এক নম্বর উল্টাডিং জংশন থেকে যখন কীর্তনের পাঠি যখন এই বাগবায়ের গৌড়িয়ে উঠে এলো মনে হচ্ছে সারা কলকাতাটাকে এরকম একটা নাড়িয়ে দিয়েছে যেমন যেমন দধি মন্থন করতে গেলে মায়ের শরীরটা পুরো কাঁপে আর পুরো ওই দুধটা একবারে মন্থন হয় মনে হচ্ছে পুরো কলকাতাটাকে মন্থন করে দিয়েছে पूरा कलकता मंथन कर कलकार क्रीमगुलो मैंने चले रास्त लोके लोकारण्य लक्ष लक्ष लोक क्यों बद नहीं जत बड़ बड़ लोक आज सिक्किस्त कलकार रास्ता भर्ती और प्रभुपा मत दिव्य पुरुष ये कीर्तन कर बहुपा निजे लेखा निजे लेखा एक कीर्तन से कीर्तन तरह चैतन्य महाप्रभु के उद्देश्य कर सब कीर्तन करते करते एक एक्श आठटा मृदंग এই মৃদঙ্গ বাস্তবতা যখন যাচ্ছে লোকে অজ্ঞান হয়ে যাচ্ছে কি হচ্ছে মহাপুর সংকীর্তনের কথা খালি বয়ে পড়েছি বাস্তবে দেখি না বাস্তবে যদি চোখ থাকে তাহলে তখন তারা দেখেছিলেন অনুভব করেছিলেন কীর্তন কাকে বলে সেখান থেকে প্রভুপাত ওই খোলের আখ ধীরে ধীরে যাচ্ছেন এই দিব্য দর্শন মহাপুরুষ আজান লম্বিত ভোজ और प्रभुप जा सब महापुरुषगण कीर्तन करते करते मठ समस्त कागजे बड़ी छोड़ विशाल बेपार तो कन का बोले ये बोझार जो एतगुल कथा बोलिए कथा बोलते बाध्य हो आपनारा जो संकर्तन करें से संकर्तनर द्वारा अपना सबूत लाभ करते हैं अर्थात भक्ति पर्त अर्थात इहा सर्वसिद्धि हईबे सवार সর্বক্ষণ বলো ইথে বিধি নহি আর চৈতন্য মহাপ্রভু কি বোকা ছিলেন এই কথাটা যে বললেন সাক্ষাৎ কৃষ্ণবস্তু তিনি বললেন সর্বক্ষণ বল বিধি নহি আর কি সয়নে কিভনে কিংবা জাগরণে অহরণিস চিন্ত কৃষ্ণ বলহবধনে মহাপুরুষ শিক্ষাটাকে কেউ নিতে চাইছে না বলছে মনের ভেতর বিষয়ে চিন্তা করবো সমস্ত এদিক ওদিক থেকে নিয়ে আসবো পেছনে সরিয়ে দেবো ভগবানকে কাঁচকলা খাওয়াবো ভগবানকে কিছু কাঁচকলা খাইয়ে দেবো বলুন খাও দাঁড়িয়ে রয়েছে এখানে সুবিধা হলো আমার তুমি না থাকলে কী করবে তার এইসব ডোনেশানগুলো এইসব বলে যে আমি কত বিরক্তির ভাজন হয়েছি ভগবানকে আমরা উপজীবিকা করেছি গুরু বৈষ্ণব ভগবানকে সামনে রেখে যখন আমরা আমাদের জীবিকা অর্জন করব এর চেয়ে বৃত্তি আর হয় না এর চেয়ে প্রাচন্ড বৃত্তি আর হয় না ভক্তিপ্রাপ্তি অসম্ভব भक्त तो दूर कदा प्रसन्न हो जाए यह अति सवधानी भक्तरजार सुनते कष्ट तदियों कथागुलते भक्तरजते ही आज ना कल श्री सचिदानंद भक्ति ठाकुर जानकर्तन कर ठीक आर कृपाते रूपांग भजन दर्पण सम्बन्धे एक ग्रंथ प्रकाश करते बाईर অবশ্যই এটা সবার জন্য নয় তার জন্য ইন্ট্রোডাক্টারি স্পিচ এই যেটা লেখা থাকে মুখবন্ধে লিখে দিয়েছিলাম এটা সবার জন্য নয় এটা অধিকারী ব্যক্তির জন্য তারপরে আমি খবর পেলাম পরমপ্রজাত কেশব গোস্বামী মহারাজন একই এই গ্রন্থটাকে প্রকাশ করার জন্য অনেক চেষ্টা করেছেন একশো বছর প্রায় বা আশি বছর প্রায় এই প্রথম বোধহয় এই অধমকে দিয়ে ভগবান রূপানুগ ভজন দর্পণ অনেক কষ্ট করে তাও পুরোটা উদ্ধার করতে পারে বিভিন্ন গবেষণা করে বিভিন্ন লাইব্রেরি ছুটে ছুটে পাগলের মতো পাগলের মতো কিছুতে পুরো আর হলো না যেটুকু হয়েছে অনেক ভালো যাই হোক সেটা উদ্ধার করার পরে আমাকে দেবানন্দ গৌরীয় মঠের একজন ভক্ত বললেন তিনি লেখালেখি করেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন নাম বলব না তে আমাকে বললেন মহারাজ আপনি যদি কৃপা করেন তা এই গন্ধটাকে আমি আরও হবে আমি এ করব। আমি তো এটার ব্যাখ্যা ভক্তিমন্দ ঠাকুর যতটুকু করেছেন আমি সেটুকুই দিয়েছি আর নিজে থেকে করলে করা যায় এটাকে বাড়ানো নরতম ঠাকুর কি বলেছেন শ্রীপাচার্য কী বলেছেন ভক্তিম ঠাকুর কি বলেছে সব অনেক বাড়ানো যায় ঠাকুরের যে এই নরতম ঠাকুরের যে প্রেম ভক্তি চন্দ্রিকা আদি বাড়ানো যায় কিন্তু আমি সেটা অনেক কাজ হাজার হাজার কাজ থাকে ঠিক আছে ভক্তিমন্দ ঠাকুর যেটা করেছে সেটাই রাখলাম আর পরে আমি আমাকে অনুমতি দিলাম আমি বলে আপনি কি আপনি অনুমতি দিলেন আমি নিশ্চয়ই অনুমতি দিলে আপনি করুন করার পর দেখলাম হল প্রকাশ করেছেন এবং লিখেও দিয়েছেন শ্যাম শ্যামবাবা প্রথমে করেছিলেন তারপর আমরা এটা করব কৃতজ্ঞতা এটা আমি কিছুই করি নাই তো আমার বক্তব্য হল সব গ্রন্থগুলো অত্যন্ত উপাধি আমি বলছি না আপনারা পড়বেন না কিন্তু তার আগে আপনাদের চরণ ধরে আমার এই প্রার্থনা যে আপনারা যোগ্যতা অর্জন করুন প্রথম কথাই হলো আপনারা যোগ্যতা অর্জন করুন যোগ্যতা অর্জন করে তখন আমার আর কোনো বক্তব্য থাকবে না অধিকার লাভ করে অধিকার না লভিয়া যে ভক্তিময় ঠাকুর বলেছেন সিদ্ধ দেয় ভাবে বিপর্যয় বুদ্ধি উপজে শক্তির অভাবে অধিকার না লোভ লাভ করে আমি অধিকার লাভ করে যে সখী সে যে বসলাম এ তো নরকে যাওয়ার উপক্রম হলো তো লাভ হয় না এভাবে একটা পুরুষ দেহ স্ত্রী হয়ে যাবে অত সোজা নয় ওরকমভাবে কথাটা বলে মূর্খের দল খিচু বুঝে না ওই আসল কথা হরিজা না শোনার জন্য এইসব অধব পতনগুলো হয়েছে শ্রীর সচিদানন্দ ভক্তিবীনাথ ঠাকুর শেষ সময় পর্যন্ত চোখের জল ফেলেছেন যে আমি যে কথাগুলো বললাম এরা কেউই কিছু বুঝতে পারল না যে গ্রন্থ আদি একটা বৈষ্ণবকে চিনবেন কি করে একটা বৈষ্ণবকে বাস্তব চেনার এইটি পথ যিনি দিন রাত চোখের জল ফেলেন কী করে এই লোকগুলোকে বাঁচাব সমাজে চিরকালী রাবণের মতো ব্যক্তি থাকবে কংসের মতো ব্যক্তি থাকে। ওদেরকে মেরে ফেলা যাবে না কিন্তু আপনাদেরকে কি করে আমি বোঝাবো এই বুদ্ধিটা এই শক্তিটা ভগবান আমাকে দিন যেটা কেশব গোসি মহারাজের কথা আমি তুলে দিচ্ছি অনেক ম্যাগাজিনও পত্রিকাতে যে গৌড়ীয় ও গরুবর্গ আমাদেরকে শক্তি সঞ্চার করুন যাতে রূপ রঘুনাথের কথা দ্বিতহীন ভাষায় আমি বলতে পারি এই শক্তিটা তিনি দিন তা তো কেউ শুনবে না তারা চলে যাবে এদিক ওদিক যেখানে সেখানে চলে যাবে গিয়ে তারা মনে মনে মন করলা ভাবে আমরা তো ভাগবত শুনে এলাম হরিকতা শুনে এলাম আর খিচুড়ি খেয়ে এলাম সে বামন গোস্বী মায় হেসে বলতেন এগুলো কি হরিকথা শোনার লোক নাকি এই দেখছো এত ভিড় এইসব খিচুড়ি খাওয়ার পাটি বামুন গোসি মাই হেসে হেসে বলতে এগুলো কি এগুলো কি আর হরিকতা শুনবার জন্যে এসছে এগুলো খিচুড়ি খাওয়ার জন্য এসছে খিচুড়ি পাঁপড় ভাইজা দেওয়া হবে বেগুনি এই খাওয়ার জন্য এসছে তার দাও এটা খেলো ভালো এই প্রসাদ খেয়ে যা প্রসাদ পা পেয়ে যদি কিছু হয় তবু তো কিছু হোক এই জন্য তাদের দেওয়া হয়েছে বাস্তবিক পক্ষে ভক্তিপ্রী ঠাকুর সমগ্র জীবন শেষ সময় পর্যন্ত চোখের জল ফেলেছেন যে যা বলে গেলাম এরা কি বুঝতে পারলো যদি কেউ বুঝতে পারে তার তো তার ওই বুঝবার সঙ্গে সঙ্গে তার কৃতার্ত কৃত কৃতার্থ হয়ে যাবে কিন্তু আমি খুব দুঃখবস্থা কি বুঝতে পারলো নরতম ঠাকুর কত কীর্তন করেছেন সেই কীর্তনে প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা ইত্যাদি লিখেছেন প্রেম ভক্তি চন্দ্রিকার কীর্তনের উল্টোপাল্টা করে বৃন্দাবনে উল্টোপাল্টা বলছে আমার আমার সামনে আমি চুপচাপ শুনে নিলাম ও আমার থেকে অনেক বয়সে অনেক বড় আমার বয়স তখন ছিল হয়তো পঁয়তাল্লিশ বছর হবে তা তার বয়স হচ্ছে দেখা যায় তা হচ্ছে ষাট আমি তক্ষ করতে আমি চুপ করে গেলাম আমি হরি কত সময় তোমাকে ভজন করতে হবে না এমনি দিয়ে দেবেন তাই নাকি এমনি দিয়ে দেবেন তাহলে সাধন ভজন নীলা তাহাতে না কর হেলা ওই ওই নর্তম তো আবার এইটাও লিখেছে তুমি কি বুঝেছ আবার ওই চৈতন্য মহাপ্রভু যে ওই যে ট্রেনে বাসে মন্ত্র দিয়ে দিচ্ছে ট্রেনে লোকাল ট্রেনে যাচ্ছে মন্ত্র দিয়ে দিচ্ছি ও এক ছাগল আর এক ছাগলকে মন্ত্র দিচ্ছে মন্ত্র ট্রেনের মধ্যে মন্ত্র দিচ্ছে হলি না গৌরী তো বিশাল উন্নতি হয়েছে গৌরী মঠকে তো তোর করে মঠের ধুল তোর মহিমাকে গৌরী মঠের কিছু করতে পারবি না গৌরী মঠের মহিমা চিরকাল থাকবে তোদের মতো ব্যক্তি যারা ভাবে কোনো দুঃখ নেই তাতে তো সেখানে যে চৈতন্য মহাপু বলেছিলেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ আমি বুঝতে পারি না লোকের কত বড় সাহস কত বড় বুকের পাটা তারা গুরুদেবের থেকে গুরুদেবের আসনটা নেওয়ার জন্য ব্যস্ত থাকে গুরুদেব আপনি চলে গেলে আমাকে আসনটা দিয়ে যাবেন হ্যাঁ তোর জন্যই তো রেখেছি তোর মতো মহাপুরুষ ছাড়া আসনে বসার আর কে আছে বলছে গুরুদেব আমাকে নিজে গুরু আচার্য করে নেবে তাই তো গুরুদেব তো তোমাকেই আচার্য করে যাবে কোনো তো যোগ্য ব্যক্তি ছিল না আমি মনে মনে হাসি তাই জন্য তো তোমার আজকে এই অধব পতন তুমি গুরুদেবকে ঠকাতে চেয়েছিলে আসনটা আসনটা লুট করবে তা আসনটা দিয়ে দিয়েছে গুরুদেব যা মর এ গলায় তরি দে তুমি তো গুরুদেবকে ঠকাতে গেছো এটা শিখ চৈতন্য মহাপু বলেছিলেন এটা কোন সাধারণ ব্যক্তি ছিল না চৈতন্য মহাপু যখন বলেছিলেন তার একটা কথাতে গুরু বৈষ্ণবের কথাতে কালকেও আলোচনা কিছু করেছে তার মধ্যে কত গম্ভীর তাৎপর্য থাকতে পারে আমার আজ্ঞায় তারও গুরু হইয়া তারও এই দেশ এই কথা প্রথমেই তো মহাপ্রভু বলেছে আমার আজ্ঞা দিলাম তুমি প্রথমে গুরু হও আমার আজ্ঞায় গুরু হইয়া আগে তুমি গুরু হও তুমি লঘু থেকে দীক্ষা দিও তুমি তো লঘু রয়েছ তুমি তো গুরুত্ব লাভ করলে না তুমি কি করো দীক্ষা দেবে আর দীক্ষা দিয়ে জগৎকে তুমি নাশ করছ তোমার তো অধিকার নেই একটা গুরু বৈষ্ণব শুদ্ধ গুরু ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে সবাই বলে গেঁজা কথা বলছে না না মোটেই নয় ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এটা একদম বাস্তব সতিকা ভাগবত সামনে আমি বলছি কিন্তু এর মধ্যে একটা কন্ডিশন আছে ব্রহ্মাণ্ডকে তারণ করবার জন্য তার হৃদয় ইচ্ছা আছে সে করতেও পারে কিন্তু তার কথা কি লোকে গ্রহণ করবে যদি করে ব্রহ্মাণ্ড সবাইকেই তিনি উদ্ধার করতে পারবে। পারবেন না অনেসে পারবেন মিথ্যে কথা নয় কিন্তু ব্রহ্মাণ্ড তারণ করবার জন্য ব্রহ্মাণ্ডে যারা রয়েছেন তাদেরও একটা দায়িত্ব রয়েছে কৃপা করবার যেমন কৃপা করবার জন্য যেমন বৈষ্ণবের ইচ্ছা রয়েছে কিপা নেবার জন্য পাত্রতা চাই পাত্র পট যেটা চৈতন্য মাপক প্রথম দিনেই আমি চৈতন্য মাপক করুণা সম্বন্ধে কিছু আলোচনা করে তা ভাগবত কথার আলোচনা করবো এই মহিমা প্রায় এখানেই কিছু শেষ করে দেবো ওখানে অল্প মহিমা আলোচনা করবো সময় হবে না আজকে আজকে হয়ে যাবে রাত্রে হয়তো কিছু আর না যদি হয় সেখানে আলোচনা অবশ্যই হবে সেখানে বলছেন আমার আজ্ঞায় তুমি গুরু হও হওয়ার পর এই দেশ স্বপ্ন ধারণ কর তো গুরু না হয় লঘু হয়ে তুই তো পারবে না বক্তব্য ঠাকুর শেষ সময়তে এরকম পক্ষাঘাতের লীলা করলেন প্যারালাইটিক পেশেন্ট প্রসে তার চরণের কাঁদলেন কেদে বলছেন জগৎবাসী আপনাকে চিনতে পারছে না তারা বলছেন এই দিন রাত নাম করে বামগোশ্রী মাথ কেউ ওই কথার উত্তর দিয়েছেন মামুন বাবুরিকতা আছে দেখি বল যে বমগোসী বলছেন লোকে প্রশ্ন করে দিন রাত হরিনাম করছেন এসব করছেন তাদের কেন ব্যাধি হবে এইসব কথা বলছেন তো তার উত্তর বমন দিয়েছেন এখানে ভক্তিবীন্দ্র ঠাকুর সেই সময় কথা বলছেন না মৌনব্রত ধর্ম একবারে কোন কারোর কথা বলেন না চব্বিশ ঘন্টার বোধ চব্বিশ ঘন্টা তিনি লীলাতে ডুবে রাধাগোবিন্দ লীলাতে ডুবে রয়েছেন কেউ এলে যদি সেবক পরমানন্দ প্রভু বিশেষ ব্যক্তি সবাইকে ঢুকতে দেয়া হতো না কথা যদি বলতেন সরস্বতী ঠাকুর পাঠিয়ে দিয়ে বিমলা প্রসাদ পাঠিয়ে দিয়েছে ঠাকুর একজন এসছে বিমলা প্রসাদ তাকে পাঠিয়ে দিয়েছেন বিমলা প্রসাদ সরস্বতী তখন ঠাকুর এরকম ভাবে আস্তে আস্তে যখন বারবার ডাক কারণ লীলাতে ডুবে রয়েছেন নাম করছেন তার হুঁশ নেই তাহলে বারবার বলবার সঙ্গে সঙ্গে বারবার বলছেন ঠাকুর প্রার্থনা করে করছেন করে বারবার বলছেন ঠাকুর একজন এসছেন বিমলা প্রসাদ সরস্বতী পাঠিয়ে দিয়েছেন বারবার বলতে বলতে একটু হোঁস এলো সঙ্গে সঙ্গে কি করতেন ডান হাতে এরকম মালা রয়েছে এই চোকটাকে এরকম ভাবে তুলতেন কেন এই যে এখানের এখানের যে মাংসগুলো এগুলো ডুবে গেছে ঠাকুর চোখ চাইতে পারত সবসময় ডুবে থাকতেন চোকটা বোঝাই থাকতো যদি কেউ বলতো এরকম ভাবে চোখটাকে তুলে একটু তাকাতেন একবার দৃষ্টি দিলেন তারপর আবার চোখ বুঝিয়ে ফেলে ওই যে দৃষ্টিটা দিয়ে দিলেন হয়ে গেল ছিল অর্ণুমী মহারাজের জীবনে এরম হয়েছিল বলে প্রথম ঠাকুরের কাছে নিয়ে গেছিলাম তখন ছোট বয়স নেগে বারবার বলতে বলতে তিনি তখন আস্তে আস্তে চোখ খুলে এরমভাবে আমার বলে একটা দৃষ্টি যে আমার দিকে তাকালেন ওই দৃষ্টির সঙ্গে সঙ্গে মনে হলো আমি হারিয়ে গেলাম বলছি আমার দিকে যে তাকালেন একটা দৃষ্টি দিলেন ওই দৃষ্টির সঙ্গে সঙ্গে মনে হলো আমার স্বপ্ন নিয়ে নিলেন তিনি এইচ বৈষ্ণব ঠাকুর কে প্রার্থনা করলেন বিমলা প্রসাদ সরস্বতী কেঁদে কেঁদে যে আপনি যে অসুস্থ লীলা করছেন জগতের লোক উপহাস করছে উপহাস করছে এই তো এই দেখা এত কথা বলে এখন আপনি একটু সুস্থ লীলা করুন ঠাকুর আরও দিন থাকুন এই জগতে আরও দিন থাকুন নালে আমি সামলাতে বহুপাত ছবি পারে। তথাবি বলছেন আপনি একটু থাকলে আর কিছু দিন যদি প্রকট থাকেন তাহলে ভালো হয় এই দেখুন সমস্ত জগৎ আমার বিরুদ্ধে বিরুদ্ধে থাকবি তখন কি হলো কিছুদিনের মধ্যে ভক্তিময় ঠাকুর আবার সুস্থ হয়ে গেলেন হাত পাশাপ চলছে যেমন নরোত্তম ঠাকুরও রয়েছিল হ্যাঁ রামনারায়ণ রামনারায়ণ যে শিষ্য ছিলেন গৃহস্থ শিষ্য নামে গৃহস্থ গৃহস্থ নয় রামনারায়ণ তিনি নরোত্তম ঠাকুরকে পদ্মা নদীতে গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন পদ্মীতে নানকে নিয়ে যে কোলে করে নিয়ে যেতেন কেন চলতে পারেন না ঠাকুর এরকম প্যারালাইসিস হয়ে রয়েছে এরকম ভাবে আর লোক উপহাস করত লোককে উপহাস করত বড় সাধু তখন নাম তার কাছে একটু সুস্থ লীলা করুন ঠাকুর ঠাকুরকে সুস্থ মহাত্ম আবার পরবর্তী সময়ে লোককে বোকা বানিয়ে দিই আবারও সুস্থ লীলা করলেন ইচ্ছে করে তারপরে লোককে একেবারে বোকা বানিয়ে দিয়ে কি করলে পদ্মানদী যখন স্থান করাচ্ছেন শেষ দিন যিনি যেদিন চলে যাবেন সেদিন তার শিষ্য রাম হ্যাঁ তার স্নান করাচ্ছেন স্নান করাতে করাতে গিয়ে শরীরটা গোলে গোলে চলে গেল নদীতে পুরো শরীর সাবান গলে যায় এরম স্নান করাচ্ছেন নদীতে এরম স্নান করা পুরো শরীরটা চলে গেল যাক এবার কি নিন্দা করবি আর কি সমালোচনা করবি কর মাটের মরার দল কি সমালোচনা করবে কি করবি ঠাকুর ওই মে স্নান করতে করতে রাম পুরো শরীরটাকে ডোরল সব চলে গেল এই তো আমাদের পরিস্থিতি বুঝতে পারে না শিল্প ঠাকুরকে শেষ সময়তে সানন্দ সুগতাকুঞ্জে তিনি যখন রিটায়ারমেন্ট করেন রিটায়ারমেন্টের পরেতে তিনি কিছুদিন বানপ্রস্থি অবলম্বন করেছিলেন অর্থাৎ আমাদের সকলের মা ভাগবতী মা আমাদের সকলের মা ভক্তিদেবী ভাগবতী মা রূপে এসেছিলেন ওরকম মা না হলে ওরকম ছেলে হয় না জঞ্জালের জঞ্জাল গর্ভ থেকে কখনও মহাপুরুষ আসবে না কখনো। গর্ভটাও সেরকম হওয়া দরকার সেই ভগবতী মা যাকে দেখবি ভক্তি আসে সেই ভগবতী মা আর ভক্তিবীন ঠাকুর একসঙ্গে কি করলেন বানপ্রস্থ নিলেন কিন্তু বানপ্রস্থ নেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তিপীনদ ঠাকুর আলাদা থাকতেন ভক্তিমী ঠাকুর আলাদা ভিক্ষা করে খেতেন তিনি আলাদা থাকতেন পরবর্তীকালে ভগবতী মায়ের থাকবা স্থান হয়ে গেল যেটা যেটাকে যোগপীঠে নৃসিংহদেবের মন্দির হয়েছে তার পাশেই ভগবতী মাকে সমাধি দেয়া হয়েছিল ওখানে তিনি থাকতেন যোগপিট মন্দিরেই থাকতেন আর ভক্তিম ঠাকুর সানন্দ সুগতগুঞ্জ তৈরি করেছিলেন সানন্দ যেটাকে আমরা ভক্তিম ঠাকুরের আসন বলি যেটাকে গৌর বিগ্রহ আছে গোদ্রুমে যেটা একটু আগে আমি শ্লোক বলেছিলাম যে একটু আগে শ্লো সুর শরিত উপকণ্ঠে গোদ্রুমে তীর্থে। বসতি সুরবিকুঞ্জে ভক্তি পূর্ব আশ্রয় অত্র এ শ্লোকের ব্যাখ্যা করছিলাম অপূর্ব বক্তুর সে সানন্দ শুক্রদেব যে সরস্বতী নদীর তীরে बुध हो बस गौर गदर एक लीला चिंता कर लीला राधा गोबिंद लीला एक संगे स्फूर्ति ना तर राधा गोबिंद लीला परिष्कारा आगे पंचतत्म गौर हरि जोपीठ धारणार्धब कथा ओपेन् इस शिक्षा देर बेपर ना भोजन गुप्त रहस्य সেইখানে ঠাকুর ভজন করতে আরম্ভ করলেন তারপরে তো তিনি কি করলেন জগন্নাথ দাস বাবাজী ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজের বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ বাবা মহারাজের কাছে পরমাংশ বেশ গ্রহণ করলেন বিভিন্ন জায়গায় ইংরেজিতে হিন্দিতে বাংলাতে সংস্কৃত অনর গল হি ওয়াজ দা ফার্স্ট পার্সেন টু রেপ্রেজেন্ট গৌরী ফিলসফি ইন ফ্রন্ট অফ দোজ ফরেন পিপল বিদেশিদের কাছে তিনি হচ্ছেন প্রথম মহাপুরুষ যিনি ইংরেজিতে এর আগে কিন্তু এই গৌরাঙ্গের কথা ইংরেজিতে কেউ বলেছিল পরবর্তীকালে আমাদের গোস্বাই মহারাজ আদি অনেক মহাপুরুষ বলেছিল এখন আমরা ছোটখাটো মানুষে ভুং ভাঙ বলতে থাকি কিন্তু বলতে হয় কি করব মহাপুরুষ চলে গেছেন তো অনলকর এই গৌরাঙ্গের কথা কীর্তন করতেন ইউনিভার্সিটি সিনেট হল থেকে বিশ্ব হিন্দু পরিষদ तर वि बड़ बड़ो लाइब्रेर बड़ो बड़ो, बड़ो, बड़ो जैसे अनर्गल गौरांगे कथा बोलत और जीवने भक्तिम ठाकुर के देखा भगवत श्लोक आक्तिमो ठाकुर जानकर्तन एग्जी लिखे काम सकल समय प्रत्येक मुहूर्त के भगवत सेवाय नियोजित करा जाए देखिए दीचन चैतन्य महाप्रभु जेमन देखिए আমাদের ভক্তিম ঠাকুর দিয়েছেন সকল সমস্ত সময়টা কি করে ভগবত সেবাকে নিয়োজিত করা যায় যেটা রূপকসিংবাদের শ্লোকের ব্যাখ্যা আমি যখন চলে যাব এখান থেকে সেই দিন ব্যাখ্যা করব সেই শ্লোকে এটা ব্যাখ্যা করা অপূর্ব রূপক অন্তিম উপদেশ করেছেন সেইটা অপূর্ব উপদেশ সেটা যদি কৃপা ধারণ করে কারোর হৃদয়ে প্রকটিত হয় তার জীবন সার্থক এই জন্মেই সে সিদ্ধি লাভ করবে কোনো ভুল কথা নেই ुगामी कालम नएद अखिलम उपदेश सारम মানসী নিয়াগী জনানুগামী কালম নয় ইউপদেশম বাঞা কল্পর্শ কৃপা সিদ্ধ পথিঠান ভবিষ্যাম